বিস্মিল বিসমিল্লিম নিহী মু ইদূল শিচন ও ইদ অব্বজুনুসি আলয়উন্নহ মগন লিও মি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 وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينَ وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِينَ চুচল অলচু কলকি ক্যালবল রন অলকুবিহী ম কুয়িব কালহুম অ্র বিম ইমজুব সুন্ন হুম লিম সুমারু হ গলি কুচু বিনচু কল ইন্ন কি ব্লফি وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ كِتَابٌ مَرْقُومٌ يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٌ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ চিফু ফি জুহি হিম নব্বুসহি কিচ মুহু মি ওফিদি ক ফল্যচন মুচন ফিস ওুহুমি চ শ্রবু বিহল্মূন ইন অজরমুকূদীন অমনূয়ভকূন ইদমর বিহীত মজু ইদ কলব ইলিমু কলবু ফহ উল ইলব্লু ও وَمَا ফি ফল হনু মিন কুফ্ফন আলো ইন হু ইফর কনুয় ফলু আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত الله الرحمن الرحيم সবচেয়ে বেশি সুবিচারকারী ইনসাফ প্রতিষ্ঠাকারী এবং তিনি এই সুবিচার এলসা প্রতিষ্ঠার নির্দেশ দান করেছেন ইনলিয়া মরবিল আদলি এবং সদ্ব্যবহারে ব্যবহারে দান করেছেন ওল এহসানোরবাহনকার আয়াতটি যা জুমার খুদ্ি আপনার আশেষ দিকে শোনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের হকের ক্ষেত্রে মানুষের অধিকার প্রাপ্যের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন যেমন নির্দেশ দান করেছেন যে অন্যদের হক ঠিকভাবে আদায় করবে তেমন তুমি নিজেরও হক ন্যায্য ঠিকভাবে নেবে কম বেশি করবে না নেওয়ার ক্ষেত্রে তোমার অধিকার আদায়ের ক্ষেত্রে বেশি করে আদায় করবে আর কাউকে হক দেওয়ার ক্ষেত্রে অধিকার দেওয়ার ক্ষেত্রে ঠকবাজি করবে এটা আল্লাহ রব্বুল হারাম করেছেন জামানাই আপত্তি তুলেছিল রসুল্লাহ সুবিচারের উপর আলিয়া মানি বলেছেন তোমার দুর্ভোগ সর্বনাশ হোক তুমি কত হত ভাগা কে ইনসাফ করতে পারবে এলাম যদি আমি ইনসাফ না করতে পারি আমাদের তফসির আমার চলছে ধারাবাহিক আজকে জিলক মাসের ২৮ তারিখ চোদ্দশো উনচল্লিশ হিজড়ি আমাদের তফসির হবে সুরাতুল মুতা সৌরার নাম হচ্ছে সৌরা আল মুতা বা কোথায় নাজেল হয়েছে রসুর সাল্লামের মক্কি জীবনে না মাদানি জীবনে এই নিয়ে তফসির কারদের দুটি মত রয়েছে একদল তফসির কাররা এই সুরাটিকে মাক্ষি বলেছেন যেমন কিছু কিছু তফসির বা অনুবাদে আপনারা দেখবে লেখা আছে মাক্ষী যাদের কাছে আছে দেখেন কি লেখা আছে কে লেখা আছে মাক্ষী আরবি আরবি আর কিছু কিছু তফসির রয়েছে যেগুলিতে লেখা আছে মাদানি একজন সাধারণ মানুষ দুই রকমের যখন কপি কোরআন পড়বে যার কোনো কোন সম্পর্কে অ্যাল নেই তো তখন ভাববে যে একটা অবশ্যই ভুল আছে টাইপের ভুল আছে হ্যাঁ তাই না না ভুল নাই বেশ কিছু সুরা সম্পর্কে বা আয়াত সম্পর্কে ইত্তেলাফ রয়েছে মত বিরোধ রয়েছে দুটো মত রয়েছে এক দল বলেছেন যে এই সুরাগুলি বা এই আয়াত গুলি মাক্ষী আর একদল বলেছে এই সুরা মদানি এইরকম রয়েছে যখন সুরা ফাতিহা যেটা সংক্ষিপ্ত আমার সামনে রয়েছে তাতে রয়েছে তফসির ওসুরাত সুরা সেটা হচ্ছে মদানী সুরা রসুরাহামের মদিনার জীবনে নাজিল হয়েছে কারণ এতে রয়েছে দানি পাল্লার ওজনে কম বা বেশি দেওয়া কম দেওয়া ইত্যাদি এই নজুলটা ও ঠিক আহ মদিনার অবস্থা বর্ণনা করে তাহলে বোঝা যাচ্ছে যে ঈশ্বরা মদিনা জীবনে নাজল হয়েছে আর দল তৃতীয় দল রয়েছে তারা বলছেন যে এই সুরা মক্কা মদিনের মাঝখানে যেখানে হোক না কেন এতে হুকুম আহকামের কোন পার্থক্য নেই আমাদের জন্য বিশ্বাসের বিষয় বিশ্বাস করা আমলের বিষয়গুলি আমল করা ফরোজ যেভাবে মদিনায় নাজল হইলে মদিনায় নাজিল হোক অথবা বা জীবনে নাজ হিজরতের আগে নাজিল হোক আর পরে নাজেল হোক প্রেক্ষাপট বা কারণ সম্পর্কে একটি হাদিস রয়েছে সোনান থেকে বর্ণিত তিনি বলছেন লাম সালামতা হিজরত করে আগমন করলেন কানবাসী করত। আর ইয়াহুদীরা ব্যবসায়ী ছিল অধিকাংশ ইয়াহুদিরা ছিল ইয়াহুদি তিনটি গোত্র তাদের ছিল এই পাঁচটা গোত্র টোটাল ছিল মদিনার সমাজটা ছিল পাঁচটা গোত্র নিয়ে গঠিত তিনটি ইহুদিদের বংশ আর দুটো ছিল মুশরিকদের বংশেম যারা ছিল তারা অধিকাংশ হয়ে গেল হয়ে মরা ছাড়া। আর কয়েকজন ইসলাম হয়তো গ্রহণ করেছে বাকিগুলি সব কুফরি করল আল্লাহর সাথে রসর উল্লাহ সাথে আল্লাহর কিতাবের সাথে সুতরাং তাদেরকে বিভিন্ন অবস্থায় তাদের গাদ্দারি বিশ্বাস ঘাতকতার কারণে মদিনা থেকে নির্বাসিত করা হয়েছিল বা বিভিন্ন রকম ভাবে তাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছিল তো এসে দেখলেন যে মদিনার ব্যবসায়ী লোকেরা বা সেখানকার আম জনগণ মিন আফবাসের দাসে কাইলেন মাপের ক্ষেত্রে নেওয়া দেওয়ার ক্ষেত্রে ওজন বা মাপের ক্ষেত্রে কাইল বলা হয় কোন পাত্রে কাঠাতে ওজন করা কাড়ি ধামা বুঝুন তো মর বিরেক্ট তো বুঝবে জি যদি কোনো পাত্রে ওজন করা হয় তাকে কাইল বলা হয় আর ওজন বলা হয় যদি তারা যু দাড়ি পাল্লাতে ওজন করেন তাহলে কিন্তু আজকালকার ভাষায় সবগুলোকে আমরা ওজন হয় অথচ সবগুলি ওজন তারা খুব নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছিল মাফ করে দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিকৃষ্ট পর্যায়ে লোক ছিল দাঁড়িয়ে দেওয়ার সময় আর নেওয়ার সময় ছোটকালে বাজারে যেতাম দেখেছি চাউলকে ভিজিয়ে নিয়ে আসতো চাউল বিক্রেতা এখন দীর্ঘদিন ও চালের মার্কেট যায় ওনা বুঝি না আরব দেশের পঁচিশ ত্রিশ বছর সুতরাং সেখানকার বাজার সম্পর্ক কিন্তু চরিত্র বদলেনি মানুষের চাউল কি এমন করে ভিজিয়ে নিয়ে আসতো একবার ভিজা ভিজালে তো ওজন বাড়বে আর তারপরে দাঁড়িয়ে পাঁচ কিলো তো দেখা যেত চার কিলো হয়েছে এক কিলো মারত কমপক্ষে কিলো জি পাট আমাদের এলাকায় খুব পাট হয় পাটের যে ভিজাই তো সারা ধরে পাটকে ভিজে ভিজা রাখছে সকালে আসবে রে আসবে ওরা যারা হোলসেল কেনে ওরা আসবে ভিজা সব জি ভিজাচ্ছে গৃহস্থদেরকে এটা গ্রামের কথা বলছি কৃষকদের আম চরিত্রের কথা বলছি মূল কারণ দুনিয়াবি আজাব পার্থিব শাস্তি তার একটি অপরাধ হচ্ছে দাঁড়ি মারা কম দেওয়া বেশি নেওয়া এর কারণে যে আজবটি আসে দুটো আজবের কথা হাদিস উল্লেখ করা হয়েছে দুর্ভিক্ষ অনাবৃষ্টি আল্লাহ এমন আজাব চাপিয়েছে যে তো খেতেই দিব না দুর্ভিক্ষ দিয়ে মারবো শুকিয়ে মারবো আগে। দ্বিতীয় আজাব হচ্ছে জালেম শাসককে চাপিয়ে দেওয়া জালেম শাসক দিয়ে তাদেরকে দমন করা জি এই আজাব গুলি দেখতে পাচ্ছেন আজকে মানুষ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে এই পাপ থেকে আর এইরকমই যত পাপ রয়েছে আল্লাহ বহুমুখী আজাব আসতেই থাকবে দুনিয়ার আজাব যে আজাবে অস্থির হয়ে যাচ্ছে মানুষ মতের পরের আজাব তো আছে বিচার দিবসের আজাব তো আছে যেদিন সবাইকে উঠানো হবে জাহান নামের আজাব তো আছে প্রতীক্ষাই ইন্না রব্বাকালমের সাদ প্রস্তুত হয়ে রয়েছেন ধরার জন্য আসামিদেরকে অপরাধীদেরকে তো বলছেন যে খুব মানে নিকৃষ্ট তাদের আচরণ ছিল মদিয়ার লোকদের যারা দানি মারতে খুব পটু ছিল পারদর্শী ছিল আরে চোখের সামনে দাঁড়িয়ে মারছে বুঝবেন এমন করে ঝুঁকিয়ে দিত আপনি দেখছেন যে ঠিক দিল হইতো এমনভাবে ঝুঁকিয়ে দিচ্ছে যে বেশি ঝুকে মনে হলে আপনাকে বেশি দিলো অথচ গিয়ে ওজন করে কম আবার ওই যে দাঁড়ি ওটা সেই দিকটা তারপরে আগে থেকে ঝুঁকে আছে মারার মেলা তরীকা তাদের কাছে এই বধ প্রকৃতির লোকদের কাছে আছে আল্লাহর বলছেন এই আয়াত বলছেন আব্দুল আব্বাস আল্লাহমা যে এই মহান আল্লাহ রবীন্দিন আরো আরবরা ব্যবহার করে হালাক ধ্বংসের অর্থ সেটাকে ধ্বংস বলেন দুর্ভোগ বলেন সর্বনাশ বলেন বাংলায় সবগুলি অর্থ বহন করে অনেক কিছু যেমন এখানে ওয়াইলুল সুরায় হমাজ রয়েছে ওয়াইল উল্লি কুল্লি হমাজাতি অনেক আছে ওয়াইল ইমাইল মকে তারপরে হচ্ছে কম দেওয়া বেশি নেওয়া দুটোকে সামিল দাঁড়িয়ে মারা এক কথা নেওয়ার ক্ষেত্রে নিজের হকটাকে নিজের অধিকারটাকে পূর্ণ মাত্রায় নেওয়া আর দেওয়ার সময় কম করে দেওয়া এটা যেমন দাঁড়ি পাল্লার ক্ষেত্রে ওজন করার ক্ষেত্রে তেমন কি করার ক্ষেত্রে মেপে দেওয়ার ক্ষেত্রে আজকাল এছাড়াও দাঁড়ি পাল্লাও না মাপাও না ধরেন আর কিছু কে সামিল করেন জমি মাপা ফিটে দিয়ে মাপছেন বা চেন দিয়ে মাপছেন তাই না জমি মাপার ক্ষেত্রে আইল চাপা চাপি ও যদি দেশে একটু করে জি হ্যাঁ এই আয়াতের অন্তর্ভুক্তি এরাও যারা জমি চেপে খায় নিজের বাড়িটা করবে আপনার একেবারে আইল সাঁচিয়ে সীমানা সাঁচি আর আপনি করতে যান যদি আপনি কমজোর হন বলছেন না হাওয়া বাতাসের জন্য তোমাকে এখানে আমাদের দেশে ঢালাহারে রয়েছে একজন দুজন না গোটা জমিকে বেমানি করে গিলে খেয়ে নিচ্ছে শহরের বেমান তো আছেই জি জমি কিনে বেচারা বিদেশে আছে ও ভাবছে যে আমার তো আছে বাড়ি বড় আশা করে বসে আছে বাংলাদেশ থেকে তখন চারজন পাঁচজন মুসলমানের কাছে বিক্রি করে আসে এরা জি বহু খবর সব রয়েছে এর কাছে এর কাছে চার জন কাছে পয়সা নিয়েও ধরে ধরবেন আর সাবধান সতর্ক সাবধান সমস্ত ক্ষেত্রে এই দাড়ি মারা ফিফ শুধু ওজনে আর মাপে শুধু পাত্রের কাঠা না। জীবনের সার্বিক ক্ষেত্রে উদাহরণ দিলাম আর একটু বেশি করে বোঝায় যাতে করে আপনারা একটু প্রশস্ত চিন্তা রাখেন বা ভালোভাবে এই আয়াতটাকে বুঝেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই আয়াতের প্রতি আমল করতে পারেন বাস্তবায়ন করতে পারেন এই আয়াত যে ধ্বংসের কথা রয়েছে দুর্ভোগ রয়েছে সেই ধ্বংস বা সর্বনাশ যেন আপনার জীবনে আসে আপনার পরিবারে আসে যে কোন অধিকারের ক্ষেত্রে যেমন আপনারা প্রবাসে চাকরি করছেন কারো তাই না চাকরি করছেন মালিকের ওপর আপনার কিছু হক রয়েছে আছে না নেই যেই যে শর্তগুলি করেছেন এত টাকা বেতন বছরে এত দিন ছুটি যাতায়াত টিকিট বছরে না দুই বছরে ঠিক না আছে না নেই সার্ভিস বেনিফিট কত কি সুযোগ সুবিধা কত কি যদি ফ্যামিলি স্ট্যাটাস আছে না নেই যদি থাকে তো বাসা ভাড়া কত এইভাবে আপনি বুঝেন যেই চুক্তিগুলো আপনার সাথে করেছে সেই ক্ষেত্রে যদি মালিক ঘাটতি করে তাহলে মোতাফিফ আর তার জন্য ধ্বংস রয়েছে কথা আছে এক বছরে দুবছরে টিকিট দিচ্ছে না খুব খুশি আমার এত দিন ছুটি দেওয়ার কথা এত কম ছুটি দিচ্ছে এর বিপরীতটা जीवन संशोधन हक अपने कफिल चुक्ति कर डिना आठ घंटा कार कफिलेम वेतने आठ घंटा ना ये मालिक आठ घंटा दैहिक भाव शार डिट्टी डिवटर जैगे आज কিন্তু মানসিক দিক থেকে আর স্বাস্থ্যগত দিক থেকে ওখানে না সারা রাত জেগে আজকাল ফেসবুক ইন্টারনেটে পড়ে আছে রাত একটা দুটা তিনটাই ঘুমায় আর সকালে ওই দৌড় দিতে দিতে ডিউটিতে যায়। যাওয়ার পরে ঝিমাইতে থাকে ঘুমাবার সুযোগ পেলে ঘুমিয়ে যায় আর করে। যে এই করে কোনো রকম করে টাইম পাস আট ঘন্টা ডিউটি পাস করে দিয়ে চলে আসে ওয়াইলুল্লিল মোতারফিফি কথা ঠিক কিনা বলেন চিন্তা করেন আপনি দুর্ভোগ ধ্বংস এইসব ঠকদের জন্য যারা ডিউটিতে ঠকামি করে ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে এখন পারিবারিক ক্ষেত্রে আসে পারিবারিক ক্ষেত্রে এক পক্ষ হচ্ছে স্বামী আর এক পক্ষ হচ্ছে আল্লাহ বলছেন যেমন স্বামীর হক রয়েছে তেমনই ওয়ালা হন স্ত্রীর স্বামীরা স্ত্রীর কাছ থেকে নিজের অধিকারটা নিজের হকটা পূর্ণ মাথায় নিতে চায় খেদমত পাকশাক আর বাড়ির দেখাশোনা ছাড়াও বাড়ির বাইরে হয়তো অনেক কাজ এই সেই দায়ী দায়িত্ব যদি করে চাকরি করার টাকা তো আমার ভাগ বসিয়ে দেওয়া স্ত্রী হারাম স্ত্রীর তারপরে তাকে সে আপনিও চাকরি সেও চাকরি করে ও পাক করে আপনি লম্বা হয়ে আরাম করবে আর তারপরে তখন যখন খাবার রেডি হলো তখন আপনাকে ডেকে খাওয়াইতে হবে ভালো কথা আপনার খেদমতি গুলো করতে হবে আপনার যেসব হক রয়েছে নজ্য হক আপনি আপনার পাওনা পাবেন আপনি আপনি অসুস্থ হলে আপনার পরিচর্যা করতে হবে আপনার সেবা করতে হবে হক আপনার এতগুলি কাজ করে সংসারে এত ছেলে মেয়ে আপনার প্রতিপালন করে দেখাশোনা করে সবকিছুই আপনার বাপ মাকে পর্যন্ত দেখাশোনা করে অনেকের ভাই বোনদেরকে দেখাশোনা করে কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হলে খোঁজ খবরই রাখেন না আমি তো খেললাম মাছ আর গোস্তু আমার স্ত্রীর স্ত্রী অসুস্থ যদি পরে হয়তো চিকিৎসা নেবেন নাহলে নিবেন না অবহেলা গায়ে একটু হাত দিয়েও দেখবেন না দূর থেকেই সবসময় অসুস্থই থাকে একটা ঘৃণা ভরা কথা জানা করে না দুর্ভোগ ধ্বংস স্বামীদের জন্য এইরকমের বিপরীত যদি হয়ছে ভাই বোনদেরকে নিয়ে আর এদের স্বামীর হকের ক্ষেত্রে একেবারে অবহেলা স্বামীর কথা মানতে হবে আগে আল্লাহর কথা মানতে সুতরাং নামাজ দিন ঠিক রাখতে হবে হেজাব পর্দা ঠিক রাখতে হবে সতী ঠিক রাখতে হবে নয় ঠিক না বলেন যদি রকম কিছু হয় এদের চরিত্র হচ্ছে মুসলেকদের মত জি হ্যাঁ এরা জি ঠক এসব মহিলারা জি এইরকমই আমরা কিন্তু ছেলে মেয়েদের কাছ থেকে খুব শ্রদ্ধা চাই আর বার্ধক্যে পৌঁছে গেলে বড় আশা করে বসে থাকি আর কত কাজ কাম করবো ছেলেরা বড় হচ্ছে ওরা এখন সংসার সামলাবে আমি একটু এখন কি করব আরাম বিশ্রাম করব হ্যাঁ এখন অবসর এটা বসে থাকবো বসে বসে খাবো এই ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি ঠিক না বড় আশা করে বসে আছে ছেলে ওলারা এটা আপনার হক ঠিক আছে এটা আপনার আশা করা কিন্তু আপনার যে দায়িত্ব ছিল আপনার কাছে যে ছেলেদের পাওনা ছিল মেয়েদের পাওনা ছিল সেই পাওনাটা আদায় করেছেন কিনা তাদের ইসলামী তরবিয়ত করা ইসলামের শিক্ষা দেওয়া তাদেরকে নামাজি বানানো তাদেরকে আল্লাহ ভিরু বানানো তাদেরকে ঋণের জ্ঞান দেওয়া তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া তাদের আল্লাহর সাথে আসুলের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করা তাদেরকে আদব কায়দা শিখানো তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করা এসব দায়িত্ব ছিল না ওই ক্ষেত্রে যদি অবহেলা করেন তাহলে বাপ মা হচ্ছেন রাজা আর প্রজা শাসক এবং জনগণ একের অন্যের উপর হক আছে না নেই আজকাল সবাই নিজের হকটা পূর্ণ মাত্রায় চাই জনগণ চায় এই চাই সেই চাই এই হচ্ছে আমাদের দাবি আর শাসক গোষ্ঠীর চরমপন্থী হ্যাঁ রক্তের বিপাস দেখতে পারে না শাসক গোষ্ঠীকে ঠিক আছে তাদের পাপের কারণে তো আপনাদের জীবনে ওর চাইতে কম পাপ আপনার জীবনে ওর চাইতে কম পাপ নেই শেখ সাহেব হ্যাঁ ওই যুগের মতো কি শাসক পাবো না বোঝা গেছে না আমাদের ওপর এরকম জালেম শাসক কেন আমরা কি ভালো শাসক পাবো না এরকম তখন তিনি খুব চমৎকার একটি উত্তর দিয়েছিলেন যখন তোমরা সেই যুগের জনগণের মতো হয়ে যাবে সাহাবাই কেরাম সেই যুগে ছিলেন সেই যুগের জনগণ তাবাই ছিলেন ওইরকম ইমান আমল চরিত্র আখলাকে যখন হয়ে যাবে তখন ওই রকম শাসক এমনিতে আল্লাহর পক্ষ থেকে নামত হিসাবে পেয়ে যাবে জি হ্যাঁ এর জন্য মরিয়া রাস্তাঘাটে নামতে হবে না কিচ্ছু হবে না ওই সব নেমে কিচ্ছু হবে না নিজের সংশোধন করুন নিজের সলেহীন হয়ে যান নিজেরা জনগণ সলেহীনকে আল্লাহ রবের নেতৃত্ব দেবেন নিজেরা মুজরিমিন নিজেরা অপরাধী সুতরাং উচ্চাইতে ভালো শাসক পাওয়ার আশা করাটা শুধু আশাই থাকবে বোঝা গেছে কিনা তাহলে শাসকের হক আছে হেদায়তের জন্য দোয়া করতে হবে অন্যায় আছে আমাদের মধ্যে অন্যায় আছে আমার মধ্যে না থাকলে আমার আর ভাইদের মধ্যে আছে আমার গ্রামবাসীর মধ্যে আছে এলাকাবাসী দেশবাসী বাভিষ্ট অধিকাংশ হয়ে গেছে বেদিন বেনামাজি হয়ে গেছে কবর মাজারে ধর্ণা দিচ্ছে তোমাদের উপর যে দায়িত্ব রয়েছে শাসকদের হক দিয়ে দাও এটাই দিয়ে দাও আর আল্লাহকে বলো যে আল্লাহ গো ওদের হকটা আমরা ঠিকভাবে দিয়ে দিচ্ছি এখানে দাঁড়িয়ে মারিনি সুতরাং আমাদের হকটা ওদের কাছ থেকে তুমি নিয়ে দাও বুঝতে কথা না তখন আনলা ভালো মানুষ দেবে ভালো মানুষ আসবে আপনাদের হক হ্যাঁ আপনাদের হক হচ্ছে রাস্তাঘাট আপনাদের হক হচ্ছে নিরাপদ চলাফিরা আপনাদের হক হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যাকে নিরাপদ যাক আপনাদের হক হচ্ছে যে বিনা ঘুষে সব কিছুই পান ঘুষ না দিতে হয় চাকরি বাকরির জন্য এই পাসপোর্টের জন্য তো এই কাজের জন্য এই লাইসেন্সের জন্য এইসব না হয় ঘুষমুক্ত দেশ হোক দুর্নীতিমুক্ত দেশ হোক বেইমানি মুক্ত দেশ হোক এগুলি হচ্ছে জনগণের হক সেগুলি তখন পাবেন আপনারা যেমন নিজেরটা চাইছেন তেমন আপনাদেরকে আপনাদের উপর যে অন্যদের হক কি হবে। দিতে একটা উদাহরণ দিলাম যাতে করে ওয়াই মোতা ছোট্ট একটি আয়াত কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন হতে পারে বা আপনি সংশোধন হতে পারেন সংশোধন নেমে আসতে পারে আমরা বুঝতে সক্ষম হই আল্লাহ দুর্ভোগ সর্বনাশ ঠকবসদের জন্য ওইসব লোকদের জন্য যারা কম দেয় বেশি নেই মধ্যে। আর বহুলুন দুটোই রয়েছে সেই ব্যক্তির তারাই হচ্ছে সফল কাম বা সে হচ্ছে সফল কাম আমরা এমনি সাধারণ অর্থ তরজমা করতে গিয়ে বহুল মানে হচ্ছে কৃপণতা করতে গিয়ে বলেছেন সখন মানে হচ্ছে নিজেটা একেবারে বেশি করে নেওয়ার চেষ্টা করে আমার জন্য একটু কম নয় আর বখুল্ল হচ্ছে অন্য কে দিতে হবে হবে সেই ক্ষেত্রে যারা মধ্যে এই দুটো নমরা চরিত্র আছে নেব বেশি দেব কম জি এরা হচ্ছে মোতাফেফিন এদের জন্য দুনিয়া ফেরাতে দুর্ভোগ সর্বনাশ প্রশ্ন হচ্ছে যে মোতাফেফিন কারা আল্লাহ বলছেন চলো একটু ব্যাখ্যা করে বুঝি যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেই ইফত আল্লাহ থেকে বা ইফতানবা ইস্তারিব মানে মেপে নেওয়া ক্যাল করে নেওয়া কারো কাছ থেকে মেপে নিচ্ছেন আপনি যখন মানুষের কাছ থেকে মেপে নেই স্বর্ণের দোকানে যাবেন তখন আপনি কিন্তু না। স্বর্ণ সে দোকানদার আর আপনি স্বর্ণ তার কাছে পুরানো যদি ভাঙড়ি বিক্রি করেন তবুও সে মাপবে তাহলে দুটো সে করে দুই দিকে দাঁড়িয়ে মারতে পারে যার কাছ থেকে কিনছে তার কাছ দাঁড়িয়ে মারতে পারছে বেশি নিতে পারছে যাকে দিচ্ছ কম করে পারে ঠিক না দেখা যায় না যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পূর্ণ মাত্রায় নেই একবারে ইস্তফা মানে একবারে নিজের অধিকারটা হকটাকে পুরা পুরি নেওয়া অফা এফি থেকে ইস্তফা ইস্তেফা মানে হচ্ছে কম দেওয়া আর সেরুন মানে নিজে ক্ষতিা মানে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া আর মানে অন্যকে ক্ষতিগ্রস্ত করা যাকে কম দিল তাকে কি করল? ক্ষতিগ্রস্ত করলো থেকে অন্য কে ক্ষতিগ্রস্ত করা এরাই হচ্ছে ঠকবাস এরাই হচ্ছে মুতা এখন আল্লাহর এদেরকে তিরস্কার করছেন এদের ভর্সনা করছেন জি আর বলছেন যে একটু বিশ্বাস হয় না আলায় অজন্য এরা কি বিশ্বাস করে না উলায় ওরা বা ওরা কি বিশ্বাস করে না মানে এই যে দাঁড়িয়ে মারে যারা যারা ঠকবাজি করে কি বিশ্বাস করে না আন্না হম জান্নায় অজন্য শাব্দিক অর্থ হয় ধারণা করা কি করা অনুমান করা ধারণা করা ধারণা করা মানে বিশ্বাস নাই কিছুটা বিশ্বাস আছে আর কিছুটা বিশ্বাস নেই সন্দেহ আছে এটাকে কি বলা হয় ভাই আমার এইরকম ধারণা মানে নিশ্চিত না কিন্তু মনে হচ্ছে এরকমটা হবে তাই না এটা জানের অর্থ কিন্তু ব্যবহৃত হয় এটা কোরআনে কেরিমের অনেকগুলি আয়াতে প্রমাণিত যেমন এখানে এজন্য মানে যাদের বিশ্বাস ছিল মানে ধারণা নয় কারণ কিয়ামতের প্রতি বিশ্বাসের কথা বলা হচ্ছে যদি ধারণা থাকে যে হ্যাঁ হতে পারে যারা বিশ্বাস করত যে আন্নাহ যে তারা তাদের রবের সাথে অবশ্যই মিলিত হবে সাক্ষাৎ করবে একদিন আল্লাহর সামনে যেতেই হবে এটা বিশ্বাস ছিল তাদের তো জান মানে তাহলে তাদের কি বিশ্বাস নেই তারা পুনরুদ্ধিত হবে প্রেরণ করা পাঠানো হয় দুটো অর্থ হয় যেমন আমি একটা চিঠি পাঠিয়েছি বা একটা প্রতিনিধি দল পাঠিয়েছি আর সালত হয় আর বাস্ত হয় বাস্তরে সালতন বা সেনা বাহিনী পাঠিয়েছি বাস্তি মানে তাহলে হ্যাঁ এজা বসেরা মাহফিল কবর কবরের যা আছে তা ওঠানো হবে বসেরা এখানে বাঁসারা আছে বাসা নেই কিন্তু বা মানে উঠানো মানে মাটি সরিয়ে উঠানো অন্য শব্দ হাদিস দিয়ে উদাহরণ দি এখন নবী সাল্লামের স্ত্রী আয়সা রোজি আল্লাহ হার হারিয়ে গিয়েছিল যুদ্ধের সফরে গিয়ে হারটা পড়েছে আর ওর উপরে একটা ছিল বাহনটা ছিল না না করে আপনারা কি করতে। মন ভরে স্ত্রীকে গাল দিতেন তোর জন্য এতগরিব লোককে থামাইতে হবে না থামাবো না মাথা খারাপ করে দিতেন না দেখেন রসুল কত উত্তম চরিত্র আমাদেরকে শিখিয়েছে তারপর এই কথা বলতে গেল গেল তোমার হার গেল তোমার সেনাবাহিনী মুজাহিদ সবকে থামিয়ে দিলো তামো আয় স্যার হার হারিয়ে গেছে একটু খুঁজা যাক দেখো তো এদিক ওই খুঁজে বন জঙ্গল সব খুঁজে শেষে ওই মাঠে আর পাওয়া গেল যতদূর পর্যন্ত সব লোকেরা বুঝেছে কোথাও পাওয়া গেল সে নিরাশ যখন যখন উঠটাকে উঠাইলাম বাসনা তাহলে তখন মালা হাতটাকে এর থেকে বুঝা গেল যে নবী আলমুল গাইব না হাজির নজির বেরেল রাখি দে আর হাদিস রাখি দে নাকি সাহাবাইকে রসুল্লাখ ঠিক না আপনি সবকিছু জানছেন দুনিয়ার খবর রাখছেন আসমান জমিনের খবর রাখছেন এটা বেরলিবি আকিদা কিন্তু রেসবীদের আকিদা সব খবর রাখছেন আমি উঠের তলায় পড়ে আছে আর আমাদেরকে কি করছেন এসব তারপর খুঁজো খুঁজো খুঁজো কেউ যদি এরকম করে অনেক সময় করে না গন্ধ বন্ধ চাবিটা আপনার হারিয়ে গেছে মোবাইলটা হারিয়ে গেছে রেখে নিয়েছে লোকিয়া ভাই জানি না খুঁজো খুঁজো খুঁজো বেশ কিছু না এক দু ঘন্টা হাবেরান করার পরে শেষ খান দিয়ে দিল এইরকম চরিত্রে সরুলাম নাকি আর উঠানো এখানে কবর থেকে হাসরের মাঠে তারা পুনরুত্থিত হবে হবে। কোথায় উঠানো হবে লিয়াউমিন আজিম সেই মহাদিবসের উদ্দেশ্য মহাদিবস যেটি সবচেয়ে বড় দিন সবচেয়ে বড় ভয়াবহ দিন সবচেয়ে মর্মান্তিক দিন সেই দিনটি হবে সবচেয়ে যেদিনের প্রতিপালকের সামনে কি হাজির হইতে হবে সেখানে আমির আর গরিবের কোন পার্থক্য থাকবে না হ্যাঁ রাজার পর্যায়ে কোনো পার্থক্য থাকবে না জালেম মাজম সেখানে সবাই হাজির হবে জি। সকলে সেখানে আল্লাহর সামনে সমান হয়ে সেখানে হাজির হবে এই ক্যামতের দিন ক্যামতের দিন সম্পর্কে অনেক হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য আমরা দু একটি হাদিস আপনাদেরকে শোনাই সেখানে মানুষের অবস্থা কি হবে আলমিনের সামনে সকল মানুষ দাঁড়াবে হে এমন কি বহু মানুষ আছে যারা সেই দিন নিজ নিজ ঘামে যারা সেই ঘামে ডুবে যাবে কতদূর পর্যন্ত এলা আনসাফেক হাবো ডুবো করবে পানি খাবে নিজের গাম খেতে থাকবে না কানের যদি অর্ধেকটা ডুবে যায় তো মুখও ডুবে যাবে নাকও ডুবে যাবে যারা ডুবে সাঁতার জানান দেখেছেন একবার ওঠার চেষ্টা করে আবার ডুবে পানি খায় হ্যাঁ নাকে মুখে পানি ডুবে কিয়ামতের দিন হবে উদনিয়াতি শামসাল এ বাদে বান্দার অত্যন্ত নিকটবর্তী করা হবে সূর্যকে হাত তা মিলিন এমনকি এক মিল অথবা দুই মিল হবে মানে এক মিলটা কি এর দুটি যেটাকে আজকাল ইংরেজিতে বাংলাতে সেটাকে বলা হয় তাহলে এক মাইল বা দুই মাইল দূরে হবে এই সূর্য কত দূরে রয়েছে তারপরে এই গ্রীষ্মকালে আর হতে সেই বাইরে থাকা আধা ঘন্টা অবস্থা খারাপ হয়ে যাবে খালি পায়ে আধা ঘন্টা দশ মিনিট পা পড়ে যাবে বন্য কালী সন্দেহ কিন্তু অন্য হাতিসে সন্দেহ মুক্ত এক মাইল এর কথা এক মিলের কথা রয়েছে এক মানে এক মাইল কিলোমিটার একটু বেশি সমান আর আর বর্ণনা করি বলছেন মাইল বা যে কাঠিটা থাকে সেটা বোঝা এটাকে আরবিতে মিল বলা হয় তাহলে সুরমাদানি কাঠিটা খুব বড় সুরমাদানি যদি হয়তো এতটা খুব বেশি হইলে এটা অত এর দুই দ্বিগুণ তাই এত দূরে সব হান এটাও হইতে পারে তাদেরকে গলিয়ে দেবে বলা হয় সীসা গরম করে যখন গলে যায় সীশা গলা দেখেছেন সীশা যেমন গলা না হয় এরকম না ফিল আর গ্রামে অবস্থা কি হবে তাদের আমাল মানুষের আমল অনুযায়ী যার যেমন নেকি যার যেমন গোনা গোনা হিসাবে নেকি হিসাবে। নেই আছে কেউ শুকনো জায়গায় অনেক জায়গাতে গভীর হঠাৎ করে সাবরে এক জায়গাতে দ্বীপ পড়ে আছে একেবারে চর আর এক একবার গভীর পানি নাই পাশাপাশি পাশাপাশি দুনিয়াতে যদি আল্লাহ ওই সব রেখে থাকেন তাহলে আল্লা কাছে হাসের মাঠে অসম্ভব কিছুই না সবকিছু নিচেই থেকে যাবে আমল ভাল আছে নে আমল অ মাইয়া খোঁজে এলা রুখ বাতাই কারো হাঁটু পর্যন্ত এক হাঁটু হবে ঘাম অমিনা খোঁজ এলা হাকুয়াই হেক কারো এক কোমর হবে যেখানে লুঙ্গি বাদে মানে লোকি বাধার জায়গা কোমর ঘোড়া মুখে ঢুকে যাবে গাম পানি নয় কি সেটা মানুষের ঘাম মুখে ঢুকে যাবে হাবুডুবু করবে রহ মুসলিম আল্লাহর হেফাজত করে আল্লাহ জান মুসিবত করেন দুনিয়া এবং আল্লাহ করেন আল্লাহ আল্লাহ ভাগ করেছেন আর বলছেন প্রথম অসৎ লোকদের কথা যাদের বাসস্থান হচ্ছে সিদ্ধীন আর তারপরে সৎ জান্নাতি যারা যাদের বাসস্থান হচ্ছে পরকালকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এটা ঠিক নয় তোমাদের ধারণা বউল ইন্না কিতাব বা কাল্লা মানে গত শব্দ বলেছিলেন আর অর্থ হয় সত্যি সত্যি सत्य सत्यारिजयारह बचन जमन फासेक बहुवचन जी फुजार निश्चय पापिष्टर नाम सीजी नेब्दी सीजन थे जेलखाना सीजन शब्दी जेल तो মানুষ যখন সভ্য হলো তখন হইল তো জেলে জেল তৈরি হওয়ার আগেও তো সিজন শব্দটি ছিল না ছিল না আর এই শব্দ যুগ থেকে ছিল যখন জেল মানুষ জানতো না জেল কেমন হয় সংকীর্ণ জায়গা সিজিনের শব্দ অর্থাৎ সিন জিম নুন এর অর্থ হচ্ছে সংকীর্ণ জায়গা তো জেলখানা কি হ্যাঁ সিজিন এই জন্য বলা হয় যে সেটা কাইদের জন্য আসামের জন্য কি হয় সংকীর্ণ জায়গা সংকীর্ণ জায়গা যদি খোলা মেলাও থাকে এদিক সেদিক যেতে পারছে তারপরও গোটা সপ্তাহ একটা কক্ষে বন্ধ থাকে আর মাঝে মধ্যে নিয়ে গিয়ে হয়তো ওদের ভিতরে একটা ফিল্ড আছে ওখানে একটু ঘোরাঘুরির সুযোগ দেয় বা একটু রোধ তা পাওয়ার অনেকে এটাও সুযোগ পায় না অনেকে সেলে ওই যেটুকু জায়গায় দাঁড়িয়ে আছে বা বসে আছে ওইটুকু জায়গায় তার সবকিছু হ্যাঁ বহু রকমের দুনিয়াতে দুনিয়াতে বহু রকমের শাস্তি তো আল্লাহর আজাব যাহার নামে কত রকমের শাস্তি রয়েছে তো যারা অপরাধী পাপিষ্ট তাদের আমল নামা হবে তারাও যাবে সিজিনে আর তাদের আমল নামা থাকবে কোথায় থানা থেকে যারা আসামি ওদের সব ডাটা চলে যায় ওই জেলখানায় সব ফাইল চলে যায় ওখানে সব জমা থাকে ওই রকমই জি আমল নামা ওইখানে আছে জি এই সিজিন কোথায় সালাফ যুগ থেকে সালাফের সোহালীন থেকে সাহাই তাবাত যুগ থেকে বেশ কিছু রিবায়ত পাওয়া যায় যে এইটা সাত স্তর জমিনের নিচে আছে তাহলে জাহান নাম কোথায় নিচে রয়েছে আত্মাকে নিয়ে এসছো না খোলা হবে না খোলা হবে না যখন খোলা হয় না তখন সেখান থেকে ফেলে দেওয়া হয় আর সেটা আর ওই ফেরেস্তারা বলে যারা আসমানের দরজায় পাহারাদার তারা বলে যে যাও এটাকে সিদ্দিনে নিয়ে যা এখানে এদের জায়গা নেই এত পচা রুহের জায়গা আকাশের ওপরে নেই এই হাদিস থেকে অলমারা দলিল পেশ করেছেন যে সিদ্ের নিচে আর ইলি বা জান্নাত হচ্ছে সাত আকাশের ওপরই সেটা আরো শাহজমের কাছে হোক আর এখন ইন আপনার কে বলছে সিদায় মহন তাহার কাছে হোক আর যেখানে হোক না কেন সাত আকাশের ওপরে মানে যখন বুঝেন না তো লিন কারণ আসছে পাশাপাশি থেকে অলুবুন মানে হয় কি অলুগুন থেকে আলা আলা তো বুঝেন সভ্যব্যকাল আলা বুঝছেন আলা মানে ওপরে উঁচা আলা মানে উঁচা অলুগুন মানে উঁচা মর্যাদার দিক থেকে উচা আর সেখানে যাদের আমল নামা যাবে এবং সেখানে যাদের বাস হবে যে রু আত্মাকে সেখানে নিয়ে যাওয়া হবে তারা সম্মানিত তারা সু মর্যাদা হাসিল করবে তো আল্লাহ বলছেন নিশ্চয় জানালো যদি বা কে জানাবে ও সময় মাজি বলে ভবিষ্যতের অর্থ করা যাইজ আছে মা সিজ্জিন টা কি জিনিস তুমি কি করে জানবে আল্লাহ বলছেন সিদ্ধিন কি শোনো কিতাব লিখিত করা হয়েছে আল্লাহ জিজ্ঞেস করছেন তারপরে কিতাবুল মারকুম বলছে মনে হচ্ছে না সিজ্জিনের নাই এটা হচ্ছে কিতাব আল ফুজারের তাফসির তার আগের আয়তে দেখেন এন না কিতাব নিশ্চয় পাপিষ্টদের লিখিত লিপি জি লিখা আছে সবকিছু সেখানে রেকর্ড আছে এই মরকুম থেকে রাকাম নাম্বার গুলোকে আমরা কি বলি রাকাম বলি কারণ मन आल्लाधाना अविश्वास मिथ्या दुर्भोग सर्वनाश रहे ওরা কারা মুখে পরকালকে অস্বীকার করত। মানুষ নিজেকে ভালো মানুষ বানায় সংশোধন করে এক আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ সবকিছু দেখছেন জানছেন এবং সব রেকর্ড হচ্ছে এটা একটা মানুষের একজন মুসলিম যে বিশ্বাসী তার জন্য সংশোধনের গুরুত্বপূর্ণ একটা দিক এই তো হইলো আল্লাহ জানলেন শুনে নিলেন আল্লাহ দেখলেন তারপরে আল্লাহ তারা নোট করলেন কিন্তু তারপরে যদি আর বিশ্বাস না থাকতো এগুলো একসময় হাজির করা হবে কোথায় ইয়ামুদ্দিন বদলার দিনে হিসাবের দিবসে বিচার দিবসে আখেরাদের প্রতি যদি মান না থাকতো মানুষ সংশোধন করতো না জেনেছেন জেনেছেন আর কিছু হবে না ঠিক না আল্লা জান তোমার আমল নামা তুমি নিজের হিসাব নিজেই করো তোমার হিসাব আর কেউ করবে না তুমি যথেষ্ট তোমার হিসাব করার জন্য তুমি জাননা তিনা জান তুমি হিসাব করে বলো তোমার রেজাল্ট আর অস্বীকার করা হলে করো যে কোনটা আমল তুমি করি কোনটা পাপ করি তুমি আল্লাহ বিশ্বাসকে মজবুত করুন আখেরাতের প্রতি বিশ্বাসকে মজবুত করুন আল্লাহ যেন কোয়ালিটি তত সুন্দর হবে নামাজ সবাই পড়ছি আমরা যারা নামাজি তারা তাদের কথা বলছি কিন্তু সবার নামাজ সবার সলা সবার ইবাদবন্দি সবার আখলা সবার দান খাই রাত সমান না সবার শিয়াম সবার হজ এক রকম না যে সবাই হাজি সুতরাং সব একই কোয়ালিটির আছে না কারো হজ আল্লাহ এবং পরকালের প্রতি করতে হবে মুসলিম হিসাবে পয়সা আছে তাই হচ্ছে সেও কিছু নে আশা করে কিন্তু অত পর্যন্ত তার ইমান একিন পৌঁছে না যে আল্লাহ পরকালে বিশ্বাসী হে আমি আমার ফরজ আদায় করার জন্য এসেছি আসমান জমিনের পার্থক্য হচ্ছে দুই রকমের হজে আর পরকালুন মানে হচ্ছে প্রত্যেক সীমালী আর পাপিষ্ট ছাড়া পরকালকে কেউ মিথ্যা মনে করেনা আল্লাহ মানুষের কথা বলে দিচ্ছেন যে পরকালে একদল বিশ্বাসী আরেক দল বিশ্বাসী নয় যারা পরকালকে অবিশ্বাস করে তারা কখনো ভালো মানুষ না তারা হচ্ছে মা বাবার হক নষ্ট করবে দেশ জাতির হক নষ্ট করবে আর তারা হবে পাপিষ্ট ভালো মানুষ কখনো পরকালে অবিশ্বাসী হইতে পারে না এত আয়া তো না যখন এই পাপিষ্ট সীমালঘনকারীর সামনে আমার আয়াতগুলি পাঠ করে তালা তখন এই তা সীমালঙ্ঘনকারী কাফিরা বলত আসা তীর আউ্বালীন এগুলি তো প্রাচীন যুগের বা পূর্ব যুগের লোকদের আউওয়ালের বহু আউওয়ালিন আউয়ালিন পূর্ব যুগের লোকদের শব্দ কর্ত করলে পূর্ব যুগের লোকদের বা প্রাচীন যুগের লোকদের উপকথা উপকথা বুঝেন হ্যাঁ কিসা কাহিনী উপন্যাস উপন্যাস তো বুঝছে ঘটেনি একটা বানিয়ে নেইরকম সেইরকম কিছু একটা উপন্যাস এরকম না কোরআন একাডেমি যেহেতু কিসা কাহিনী ছিল সেই কিসা কাহিনীগুলি দেখে বলতো যে আসাতির অস্তুরা অস্তুরা বাসাতি অথচ কোনও কোরআন নাজারের যুগেও আর আজ পর্যন্ত কেমন পর্যন্ত কোরআনের একটি ঘটনাকে অসত্য বলে প্রমাণ করতে পারবে না যা ঘটেছে তাই তাতে আছে একটু কম বেশি আদম আলী ইসলামের কথা হোক সেই যুগে তো আর ইউসুফ আলী যুগের হোক আর ইব্রাহিম জি যে কোনো যুগের ইতিহাস যেগুলো কোরআনে কেরিম রয়েছে সবগুলি হচ্ছে সত্যিন কালো না মানে তোমরা যে বলছে যে কোরআনে কেরিম হচ্ছে রানা মানে হচ্ছে মরিচা ফেলে দেওয়া রাইন মানে হচ্ছে মরিচা আর রানা হচ্ছে ফেল মা ফেলে দেওয়া জি জং কি বলেন আপনারা আর কি প্রমাণ করে যার যত পাপ আছে তার অন্তরে তত কি আছে জং লেগে আছে মরিচা লেগে আছে এখন আপনার অবস্থা বেশি বুঝছেন সুবাহ পরীক্ষা করে দেখবেন যারা ভালো নেক কাজ করেন ওরা পরীক্ষা করছে যারা একেবারে পাপিষ্ট হয়ে গেছে না বুঝতে না। যারা অনেকটা নেক জীবন যাপনের চেষ্টা করেন মাঝে মধ্যে যদি কখনো গোনা হয়ে যায় তো মনে হচ্ছে যে অন্তর আল্লাহ থেকে অনেক গাফেল হয়ে গেছে এবাদতবন্দি গীতে অনেক অলস হয়ে গেছি মন লাগছে না আর কোনো মজা পাচ্ছি না শান্তি পাচ্ছি না তারপরে আপনার কেমন যেমন একটা অবস্থা তৈরি হয়ে যায় কোরআনতে লাওাত করলেও আপনার ইমানের স্বাদটা পেতেন হ্যাঁ তেলাওতের স্বাদ পেতেন হ্যাঁ এবাদবন্দি করে সলা তাদে করে স্বাদ পেতেন ওইটা পাচ্ছেন না কারণ আপনার অন্তর ওপর কি পড়েছে পুরা মরিচা পড়েনি কিন্তু তার আগে কিছু আরো পড়েছে হাদিস রয়েছে এই মর্মে ওই হাদিস টা আপনাদেরকে শোনাবো তফসিমিনের কাছে নাসাইতে রয়েছে ইভেন মাজাই রয়েছে এমম তিরমিজি হাসান সহি বলেছেন বলছেন আবুহ রাজী আল্লাহ থেকে বর্ণিত হইতেই যখন তবা করে নাই। সোকেলা কালবহু তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায় সাকালা বা বলা হয়। আপনার আমরা অস্ত্রগুলিকে চাকু বা যে কোনো অস্ত্র কে আমরা কি করি ধারালো বানাই সান দিয়ে ধারালো বানাই এটাকে বলা হয় সোকেলা কালবহু ঠিক অন্তরটা ওইরকম যখন তবা স্তেক ফার করলেন আর নে আমল বাড়ালেন যেহেতু গোনা হয়ে গেছে আর যদি ওই আবার গুনা বাড়তে থাকে দুটা হইলো তিনটা হইলো পাঁচটা দশ বিশটা গুনা হয়ে গেলো গোনা বাড়তে আছে তখন ওই দাগগুলি কি হয় বৃদ্ধি পেতেই থাকে লেগে যাওয়া এটা কাফেরদের হয় একেবারে কাফেরদের মতো চরিত্র যারা একেবারে বেদিন হয়ে যায় তাদের অন্তরে এই মরিচা হয় এজন্য বলা হয়েছে এদের আসলে পরকালে বিশ্বাসী নেই করে না আমার অন্তরে মাঝে মাঝে কি হয় একটু দাগ টাইপের হয় সময় মানুষ হিসাবে থাকতে পারে না একটু নবী সাল অভিযোগের জবাবে বলেছিলেন কিছু যখন আপনার মজলিস মাহফিলে থাকি আর আপনার কথা শুনি ও জাকার তাই জান্নাত জাহান্নামের কথা শুনি আখেরাতের কথা শুনি তখন মনে হয় যে কান্না রায় আইন আর স্ত্রীর সাথে একটু গল্প গুজব করি আর একটু বিনোদন করি ছেলে মেয়েদেরকে নিয়ে একটু যখন তাদের আদর করি আর একটু রুজি রোজগারের চিন্তা ভাবনা করি সব কাজে লাগি তখন নুসি না অনেক কিছু ভুলে যায় মনে হচ্ছে আলোচনাতে থাকতেন অবস্থা আলাদা আর বাড়িতে এসে ছেলেমেদের সাথে মিশলে অবস্থা একটু ভিন্ন হয়ে যেত এই অভিযোগ করলে রসুরলাস বললেন যদি তোমরা ওই রকমই থেকে যেতে যেমন আমার মজলি থাকো দিনের কথা যখন আলোচনা হয় শোনো তখন যেমন তোমাদের ইমান আর তাকো এইরকম আমল থাকে অবস্থা থাকে অন্তরের ওইটাই যদি সব সময় তোমাদের চব্বিশ ঘন্টা থেকে যেতো বাড়িতে থেকে গিয়ে মাঠে ঘাটে গিয়ে কাজ কর্মে গিয়ে থেকে যেত লাসা ফাহাত কোমল মালাই কত ফি ফরোশে মত তাহলে ফেরেস তারা এসে তোমাদের সাথে তোমাদের রাস্তাতে ঘাটে আর তোমাদের বিছানে গিয়ে মুসাফা করতো যদি ওই একই রকম থেকে সব সময় তারা এসে এসে ঘাটে যেখানে বেদম মোসাফা করতো এমনকি তোমাদের বিছানা গিয়ে সালাম মোসাফা করতো তোমাদেরকে যথাসাধ্য ফুল্লাহ মাস্ত যথা কি করবেন চেষ্টা করবে নিজেকে সবসময় নেকির অবস্থায় রাখা। সবসময় গোনা থেকে দূরে রাখার চেষ্টা করা আজকে এই ফেতনার যুগে ফিতনা, ইন্টারনেটের ফিতনা, মোবাইলের ফিতনা আর সমস্ত ফিতনা। এই ফিতনার কত না পাপ হচ্ছে চোখের কানের আর জবানের আর কত কিসের হাতের পায়ের আল্লাহ যান আমাদের হেফাজত করে মোহন আল্লাহ তারপরে বলছেন কাল্লা কশন কালেও না কখনো তাদের কল্যাণ নিয়ে আসবে না কশেও তারা না আরামের জীবন পাবে না জি হ্যাঁ ইন্নাহিমাইজিন বরং তারা তাদের প্রতিপালক থেকে সেই দিন হ্যাঁ পর্দার অন্তরালে থাকবে মাহবাই হবে যেভাবে বলেন না কেন মাহজুব হাজাবা থেকে সেমাফলে সে এই আয়াত সম্পর্কে মুফাসীর বলেছেন যে এই আয়াত হচ্ছে একটি দলিল কয়েকটি কোরআনের দলিলের আল্লাহ রুবি দিদার দিদার আল্লাহ দিদার কথাটা কেন দিদার আল্লাহর দিদার কিন্তু আল্লাহর রুইয়ুঝেন আরবিহ জি আল্লাহর দর্শন বাংলা জি আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে মমিন রা বিচারের মাঠেও দেখবে আর জান্নাতেও। দেখবে এবং সবচেত বড় নিয়ামত হবে আল্লাহ রবীন্দিনের এই সাক্ষাৎ বা আল্লাহ দর্শন । রবীন্দ্রা দেখবে কাফেররা দেখবে না ঠিক না এ কি বলা হচ্ছে যারা অবিশ্বাসী পরকালে তাদেরকে তাদের রব থেকে কি হবে আড়ালে রাখা হবে পর্দার আড়ালে তার অবস্থান করবে দেখতে পাবে না যখন দেখতে পাবে না কাফেরা এর বিপরীত অর্থ ঠিক না এর বিপরীত অর্থ কি খারাপ না আপনি খারাপ লোক না এই লোকটা সম্পর্কে বলেন যখন আমি ওকে ভালো বললাম তার মানে লোকটা খারাপ নয় বোঝা গেছে না। मोमिन ये तो हम विपरीत अर्थ दिए दल्ला दर्शन कौर निक दल रही आल्लाबुल आलमी जान अतरिक्त बनाशाओ বলে আখ্যায়িত করেছেন করি মেয়ে দুটি আয়াত একটা হোসনা জান্নাতের একটি নাম। তাদের জন্য জান্নাত রয়েছে কারণ হুসনা মানে ভালো আর জান্নাতে সবই ভালো ভালো আর ভালো তাদের জন্য আল জান্নাত রয়েছে ওয়া জিয়াদা আর বোনাসও রয়েছে জিয়াদা অতিরিক্ত রয়েছে জিয়া বেশি কি লাগে একটা এখানে একটা পাওয়া যায় না ওই ফিরিটা বেশি খেতে মজা লাগবে পাঁচ কিলো বেগুন যে একটা বেগুন ফেরি দিয়ে দেয় এক দুটুকো গোস্ত উঠিয়ে ওজনের পর দিয়ে দেয় অতি খুশি আমাকে বেশি কিছু দিয়েছে যেটা আল্লাহ বোনাস ফাওয়া দিবেনদের জন্য জান্নাতীদের জন্য মায় আসা ওনা যা তারা চাইবে ফিহা মানে ফিল জান্নাতে তাই পাবে ওই না আমার পক্ষ থেকে কি রয়েছে মজিদ বোনাসও রয়েছে দেখবে দর্শন করবে সেখানে দেখতে গিয়ে কখনো ভিড় হয় না ভিড় লেগে গেছে পূর্ণিমার চাঁদ দেখতে দেখেছেন কোনদে কোনো ভিড় লাগে না কষ্ট হয়েছে দেখতে দেখতে পাচ্ছি না ঠিক করে কেউ পাচ্ছি কেউ পাচ্ছি হয় পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় না প্রথম দিনের হইতে পারে না মানে এটাও হবে না লো দারুণ অন্য দেওয়া রয়েছে এই দেখবে কারা যারা কোরআন অনুসারী যারা বিশ্বাসী আল্লাহর চেহারাতে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম একশো অধিকাংশ আলেম সমাজের এই বদ আকিদা ভ্রান্ত আকিদা যে আল্লাহ নাকি চেহারা নেই চেহারা বলে তো আমাদের মতো হয়ে যাবে না নাকি চেহারা বলা যাবে না অথচ আল্লাহ বলছে রে কাকল সাইন হালে মানে কি অস্বীকার করলে ওর চেতে বড় গুমরাই হবে যেমন আপনার সাথে তুলনা করলে আপনি মোজাসমা গুমরা তেমননি আপনি যদি অস্বীকার করেন তো আপনি আস আদি মাহিমতা আপনি গুমরা হ্যাঁ বিদাত আপনি কোন একটা কিছু বলছেন অথচ নাই ওইটার নাম ঘোড়ার ডিম দুনিয়াতে আমরা শুধু কি বলি এই ঘোড়ার ডিমটা বলি যে বলি তো বলার ক্ষেত্রে তো ঘোড়ার ডিম আছে কিন্তু প্র্যাকটিক্যালি ঘোড়ার কোন ডিম ভাইনা ঠিক তেমনি বেদাতিদের কাছে আল্লাহর চেহারা তো কোরআনে বলা হয়েছে কিন্তু আল্লাহ চেহারা নেই আল্লাহর হাত তো বলা হয়েছে কিন্তু আল্লাহর হাত নেই আল্লাহর চোখ বলা হয়েছে না না কি বলছে আল্লাহ চোখ নেই তাহলে আর কি দেখতে পাবে না বঞ্চিত হবে এরা আর নাহলে বেদাত থেকে ফিরে আসুক এই বেদাতি আকিদা ভ্রান্ত আকিদা থেকে ফিরে আসুক তাহলে তোবা করলে দেখতে পাবে না হলে নসিব হবে না আল্লাহ মাহজুবন তারপর বলছে মাঠে দেখতে পেলো না জানতে পেলো না অতপার তারা জাহান্ন প্রবেশ করবে অতপার তারা মানে হচ্ছে কি করা প্রবেশ করা দেখালা ইল্লাল ইস্কা এইটাই সেই দিন পরকালের দিন যেটাকে তোমরা মিথ্যা মনে করতে বিশ্বাস করতে না কাল্লা কোশ্চিন কালে ওনা শোনো বা সত্যি কথা শোনো হাক্কান ইনাকি তাবল আলি ইন নিশ্চয় আবরার গত সপ্তাহে এই শব্দটি এসেছিল বরুনের বহু বছর আল্লাহ নাম কিন্তু আল্লাহ লোক কেও বার বলা হয় সৎ সন্তানকে বারুন ওয়ালাদ বারুন বলা হয় বারুন মাতা পিতার সাথে সদাচরণকারী সন্তান তো আবরার মানে হচ্ছে নিশ্চয়ই সৎ কর্মশীল বা ভালো মানুষরা যারা ভালো নিশ্চয়ই লিখনি বা আমল নামা হবে কোথায় করে দিয়েছি স্থান তাদের আমল সেখানে থাকবে মৃত্যুর পদে তাদের আহ সেখানে পৌঁছে দেওয়া হবে আর রুহের জগতে আত্মার জগতে এবং জান্নাত ইলি ইন স্থান উচ্চ স্থানে রয়েছে জানবে বা কিভাবে ইল্লি ইউন বা ইন জি হ্যাঁ এটা হচ্ছে যেমন হয় কখন মুসলেমুন কখন মুসলিমিন কখন মুসলিমুন কখনো মুসলিম ঠিক এ পরিবর্তনে থাকে সেটা ওই যে ইন্না কিতাবাল আবরা নেক লোকদের যে আমল নামা সেটা লিখিত আমল নামা লিখা আছে সবকিছু রেকর্ড হয়ে আছে ইয়সা দহুল মোকার যেটা প্রত্যক্ষ করে যেটা প্রত্য করে আল্লাহ রান আরো সাজিমের চারিদিকে যে অসংখ্য ফেরিস্তা রয়েছে মালায়কা মোকার আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরিস্তা তাদেরকে এখানে মকার বলা হয়েছে যারা প্রত্যক্ষ করে কি নেকলোকের কারণ সাধারণত সাক্ষী দেখার পরই হয় জিনিসটা সম্পর্কে দেখে বা জেনেই সাধারণত দেওয়া হয় নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে সেজন্য শাহেদার অর্থ সাক্ষী দেওয়া হয়ে থাকে কিন্তু শাহাদা শাহেদায় মানে হচ্ছে প্রত্য করা আল্লাপের সেসব সম্পর্কে নিশ্চয়ই যারা সৎকর্মশীল লোক তারা সুখে স্বাচ্ছন্দ্য থাকবে বা নিয়ামতে থাকবে আল্লাহর নিয়ামতে অবস্থান করবে আলাল আরি কতের বহু বচন আর হচ্ছে আরামদায়ক আসন আসন জি হ্যাঁ আজকালকার যুগে সোফা হচ্ছে আর এক দুনিয়ার এগুলো আসল আরামদায়ক একটু গদিতে আরামে বসছেন আপনি আর তো আসন এখানে বলছেন যে আল্লাহ রবা কি বলছেন আলাল আরো এই বসে সবকিছু অবলোকন করবে দেখতে থাকবে যারা খুব উঁচা জায়গাতে বসে আছে আর বসে গোটা শহরের দৃশ্য দেখছে কত মজা লাগছে উঁচা জায়গায় বসে গোটা দামহমের দৃশ্য দেখছে কত মজা লাগছে দেখ না আল্লাহর জান্নাতিদের এটি একটি মুখমন্ডলে বাচ্ছন্দের আর নদারাতন মানে সজীবতা জি মানুষ যখন খুব সুখে থাকে তাদের চেহারা দেখলে বোঝা যায় যে এর জীবনটা খুব লাকজারি জীবন খুব সুখের জীবন ধনীদের ছেলে রাজা ছেলে যারা ক্ষমতার মালিক অভাব নেই মলিন হয়ে গেছে হয় না হয় না যারা সৌদি আরবে রোদে বাতাসে কাজ করে এখানে কালো হয়ে থাকে দেশে ছুটি গেলে দেশ থেকে ফর্সা হয়ে আসে দেখেছেন ভালো করে করে বা এটিকে আসল বলেন সেটাই নকল বলেন যে দেশে জন্ম নিয়েছে সেটাকে আসল ধরলে তা আসল না এটা ঠিক না নজরাতন নাই মানুষ যখন সুখে থাকে জান্নাত ওই রকমই চেহারা দেখি বোঝা যাবে তাদের চেহারা সজীবতা দেখি বুঝতে পারবে যে এরা অত্যন্ত সুখী এদের মতো সুখী দুনিয়াতে কেউ নেই নামের রাহিক তাদেরকে পান করানো হবে মহর রাহিক হচ্ছে আর শারাবুল খালিস এমন মত মদ বললে তো খারাপ লাগে শুনতে তাই না কিন্তু সেটা জান্নাতি মদ যেখানে চারটি নহর থাকবে ঈশ্বরের মোহাম্মদ আল্লাহ বলেছেন চারটি নহর কিসের কিসের বলতে পারেন একটা পানির ওয়ান দুধের মোসাফা খামর মানে মদের একটা নহর হবে নহর আনহার একটা না আনহার বলেছেন নাহার এক আনহার অনেক নদী নালার মত নাও নাহার মানে নদী শুধু শুধু ছোট ছোট নয় অনেক আনহার হবে মিন কিন্তু এখানে ওই মদ সম্পর্কে বা ওই সুধা সম্পর্কে বলা হচ্ছে রাহিক রাহিক মানে হচ্ছে আশারাবুল খালিস একেবারে ভেজাল মুক্ত কি থাকবে মহর লাগানো থাকবে যাতে ভেজালের কোনো সম্ভাবনা না থাকে বড় বড় নেতারা কিন্তু খোলা পানি খাবে না যেমন আমার জন্য টেবিল খোলা পানি রেখে দিয়েছে কখনো কাবেনা কবে খুলে যে গোল বোতল করা হয়েছে এই গাড়িগুলো থামতো আর যে অফিস গুলো আপনার নিয়ে যেত না বাস আশেপাশে পাওয়া যেত আর নিয়ে এক সপ্তাহ থাকতো না তাতে বিক্রি জল পানি খারাপ হয়ে গেছে যাদের জন্য ধ্বংস জমজম বেঁচে ধ্বংস হবে দাদা বুঝতে পেরেছেন খেতাম খেতামের মানে কি বিভিন্ন অর্থ করে খেতাম যার সুগন্ধি হবে খেতাম মানে যার সুগন্ধি হবে কিসের কস্তুরির একটা অর্থ মানে খেতাম কি সুগন্ধি পান করবে অতি সেন্ট করবেস্তুরি সবচেয়ে মূল্যবান যেটা সেন্ট এই কস্তুরি মিস কোথা থেকে হয় মৃগ নাভি মানে হরিণের নাভি থেকে নাভিতে একটু গোলে বড় হয় হ্যাঁ এটাই ফেসবুকে কয়েকদিন আগে দেখাচ্ছে সেন্ট ওই সেন্টটা করবে আর এত সুন্দর সেন্ট পাবে এটা হচ্ছে এর খেতামন মানে তাহলে সুগন্ধি মিস কিসের কস্তুরি সুগন্ধি হবে এটা কেউ অর্থ করেছে কেউ কেউ আর ধরে খেতাম মানে খাতাম খাতাম মানে শেষ খতম করলাম মানে কি শেষ করলাম ওই খতম থেকে খেতাম তার মানে হবে শেষ ঢোকটা যে পান করবে খেতামহু তার সমাপ্তি পান করা যে শেষ হচ্ছে শেষ ঢোকটা যেটা সেটাকে খেতাম বলা হয় শেষ ঢোকটা যেটা হবে সেটা হবে কিসের মিসক কস্তুরির সুগন্ধির হবে তখন কস্তুরি সুগন্ধি হবে মানুষ পান করে তখন বুঝতে পারে না পান করার শেষে তখন বুঝতে পারে যে এটা কারণ তখন ছেড়েছেন এই ক্ষেত্রে প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে যারা আগ্রহী প্রতিযোগিতা কম্পিটিশন করতে তানাফাস মানে প্রতিযোগিতা করা তানাফুস শব্দটি নাফাস থেকে নাফাস মানে কি জানেন সা প্রতিযোগিতা করে দৌড়াই তখন কি করে কিছুক্ষণ পরে শ্বাস ফুলতে লাগে শ্বাস লুগ্ধ হইতে করছে তাই না এই জন্য তানাফুস প্রতিযোগিতার অর্থে এসছে তা গিয়ে আর তাতে সংমিশ্রণ মজুন মানে মিশানো কোন কিছু ও মিশানো তার সংমিশ্রণ দেখেন একটা জিনিসের সাথে আরো যদি কিছু মিশানো হয় তখন ওতে বিভিন্ন রকমের কি পাওয়া যায় স্বাদ পাওয়া যায় যেমন আমরা মাঝে মাঝে শরবত করি জানেন কিনা শরবতে আর কি দিলাম লেবু দিলাম আর কি ওটাও দেখলাম পুদিনে পুদিনা দেখেছেন কেন পুদিনা গ্যাসের খুব বড় ঔষধ পুদিনে যখন এই শরবতটা কয়েক রকমে তো জান্নাতের যে পানিও হবে যা পান করার জন্য আল্লাহ দেবেন সেটাতে তসনিম নামক নহরের পানির সংমিশ্রণ হবে মিশ্রণ থাকবে তসনিম নামের ঝর্নার পানি ই তসিম আবার কি জিনিস আইনান এমন একটি ঝর্না এমন একটি জান্নাতের ঝর্ণা বেহাল মকার রাবন মানে সান্নিধ্য প্রাপ্ত বান্দারা একমাত্র পান করবে যেমন তেমন নিম্ন শ্রেণী জান্না রাবন যারা সুরা ওয়াকে মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে আর আসাবুল ওসবে তসিম এই নহরকে তসনিম কেন বলা হয় এটা না। তসিম মানে কোন উঁচা জিনিস কোন উঁচা বস্তুকে এই থেকে যে চোড়া চোড়া এটা কি বলা হয় সানাম এইরকমের যে চোঁড়াটা উঁচা হয়ে থাকে শরীরের সবচেয়ে উঁচা জায়গা হচ্ছে এই চোঁড়াটা কিন্তু সেটাকে বলা হয় সানাম বলা হয় জি হ্যাঁ ইসলামের সানাম বলা হয়েছে একটি হাদিসে আলি মিম জি সানাম এ হাদিস কার মুখ আছে বলেছেন এই আরাম হচ্ছে এই আর তারপরে হ্যাঁ আর জেহাদ হচ্ছে ইসলামের সর্ব উচ্চ চূড়া জেহাদ জনগণ করবে জনগণ বেরিয়ে পড়বে নিজে থেকে না তাদেরকে কেউ বের হওয়ার হুকুম দেবে বাংলাদেশের বড় পীর তার নাকি বড় হুজুর হ্যাঁ হাফিজি হুজুর নাকি না না কেও দেবে না গ্রান্ড মুফতি নাকি না কে দেবে শাসক দেবে জি এটা হচ্ছে প্রথম শর্ত জেহাদের ঘোষণার জন্য তারপরে জেহাদ লুকিয়ে লুকিয়ে না বন জঙ্গলে লুকিয়ে না কথা বোঝা গেছে জেহাদ হবে আলাল এলান আর তার কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলির একটি শর্ত হচ্ছে যে দেশের কোনো মুসলিম শাসকের নেতৃত্বে হবে এই না যে আপনাদের আমিরে জামাত করে দিয়েছেন সে ঘোষক ঘোষক না মোটে ঘোষক না দেশের নেতা হইতে হবে করে ঝুঁকির মুখে মোকাবিলায় দাঁড়াইতে পারে বড় হিকমত রয়েছে মুসলিম জাতির সর্বনাশ হয় প্রোটেকশন অবস্থা দিতে পারে এর রিয়ান হলে প্রতিরোধ গড়ে তুলতে পারে এই ক্ষমতা কার কাছে শাসক ছাড়া কার কাছে আছে কারোর কাছে নেই তো একটি শর্ত দ্বিতীয় শর্ত যে বিজয়ের সম্ভাবনা থাকতে হয় মক্কার মতো অবস্থায় দুর্বল অবস্থা থাকে তাহলে নয় যেই মুসলিম জাতির পঁয়ানব্বই জন বে নামাজি मधेता जेह जिहद कर शारीरिका जेटा लागे मोकबला कर सबकि त पैसा दे क्या आसते हैं निजे तो नहीं हेमनिखा शुद्ध आवेगी हाँ নেক মানুষগুলিকে ধ্বংস না করা হয় মুসলিম জাতির শক্তি ক্ষয় না বরবাদ না করা হয় জেহাদের নাম দিয়ে কাফেরদের সুযোগ না করে দেওয়া হয় আরো মুসলিম জাতিকে শেষ করার জন্য বা মুসলিম দেশের উপর আক্রমণের জন্য একটা অজুহাতে গোটা আফগানিস্তানকে বরবাদ করে দিল হইল না হইল না তাহলে এই সুযোগ করে দেবেন কালকে আপনার দেশে যাবেন না ক্ষতি করবেন না লাভ করার চেষ্টা করবেন আর লাভ না করতে পারলে চুপ থাকবেন বাড়িতে বসে থাকবেন আর ব্যক্তি জীবন এব হবে আর আল্লাহকে বললো কালসান্লাহ এর বিষয়ে আমি পারি বাকি তুমি মাফ করে দাও যদি আমার উপর থাকে আর ত্রুটি হয়ে তাকে মাফ করে দাও আর আমার উপর যদি না থেকে আল্লাহ আল্লাহ উদাহরণ দিয়ে আপনার স্ত্রীর আপনি জবরদস্তি তাকে টেনে হেসে মাথায় কাপড়টা উঠিয়ে দিতে পারবেন কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী পারবেন আপনার গ্রামের কোন মহিলার পারবেন না খাবেন মহিলাদের লাতি খেতে হবে হবে না আরে মহিলার গায়ে হাত দিতে গেছে মাথায় কাপড় দেওয়ার নামে মায়ের খেতে হবে না জিহাস না মায়ের খাওয়ার হক তারপর আপনার অধিকার ছিল যে বাবারে হে মায়েরা তোমার মাথা ঢাকো পর্দা করে এতটুকু বলতে পারতেন এর বেশি আপনার অধিকার নাই বললে সরকার করবে তসিম তসনিম বোঝাচ্ছিলাম তাসনিম নহর আইনান ঝরনা হবে তেমনি তাদের পরিণামটা হবে আখেরাতে জাহান্নামে আল্লাহ বলছেন ভাই ইন্নাল্লা জিনিস যারা অপরাধী আজরামা ইউজরেম মানে অপরাধ করা যারা অপরাধ করতো দুনিয়াতে মুজরে মিন ছিল তারা মুসলিম কে দেখলে হাসা হাসি করে না জি হ্যাঁ ধার্মিক লোকদেরকে উপহাস করা এটা কার চরিত্র জি হ্যা মুজরিমিনের চরিত্র আল্লাহ বলছেন কারো টাখানার উপর কাপড় থাকে ওখানে উপহাস করা কারো দাড়ি থাকে ওকে নিয়ে উপহাস করা হ্যাঁ কেউ যদি ঢিলা ঢালা লেবাস পরে পাঞ্জাবি পরে ঢিলা পোশাক পরে প্যান্ট শার্টের না থাকে উপহাস করা বোরখা পরে পর্দা করে উপহাস করা এগুলি কাদের কাজ আল্লাহ সেই মুজরিমিন মুসলিম জাতির মুনাফেক মুজরিমিন হোক আর না হয় কাফের জাতিদের মধ্যে থেকে হোক না দুই রকম মুজরিম মুসলিমদের ঘরের মুজরিম অপরাধী আর না হলে বাইরের অপরাধীরা এইরকমই লিখালিখি করা ইসলামের বিরুদ্ধে ইসলামের বিধিবিধার বিরুদ্ধে বা ধার্মিকদের বিরুদ্ধে যারা লিখালিখি করে তারা হচ্ছে মুজরিম্ন নিশ্চয়ই যারা নিজের জায়গায় বসে আছে ওদেরকে দেখে কি করত। এটা গা মাজ চোখ টিপে ইশারা করতো আমাদের অঞ্চলের মাসে বলি চোখ টিপি দেওয়া বুঝলেন চোখ টিপি দেওয়া দিয়ে কি করে ছোট মনে করা তুচ্ছ মনে করা এই কাজটা কারা করতো যারা অপরাধী মমিনদের কি কথার দ্বারাও করত জি কথার দ্বারা আর কাজের দ্বারা কথার দ্বারা ক্রিটিসাইজ করত। সমালোচনা করতো बेदी ने पार्थक्य बेदी हमस्लिम समाज मुनाफेक गा दिन शत्रु শত্রু আর বিষয় মুসলিম বিদ্বেষী তারা এরা হচ্ছে বেদিন ঠিক না আর বদদিন কারা যাদের দিন আছে কিন্তু খারাপ দিন বদ মানে খারাপ দিন আছে ধর্ম আছে কিন্তু ধর্মটা তাদের খারাপ ধর্ম তারাও কিন্তু উপহাস করে তারাও কিন্তু আমাদের অনুসারী ভাইদেরকে দেখে চোখ টিপে ঠাট্টা মজা করে এদেরকে তুচ্ছ মনে করে না করে না সুতরাং ওয়াহাবি লাহাবি লাহাবি ঠিক নাকি না তারপরে দি লোক কাদিয়ানির নাম রফেদিন হ্যাঁ শিয়া হয়ে এসছে অথচের দাল আমেরিকার দালাল হ্যাঁ হ্যাঁ আরব দেশগুলি দালাল ওদের রিয়াল খেয়ে কথা বলে জি হ্যাঁ হ্যাঁ আলমাদানি আজ আর ওদের যারা মোদিনায় এসে থাকেও নি ওর দাদা ওর দাদা হুজুর কেউ মোদিনায় থাকতো এখন নাতিরাও মাদানি। আমি একদিন বলেছি এই জন্য ওদের নাম ধরে ধরে বলেছি আছে না নেই হোসেন আহমদ মাদানী তিনি মোদিনায় থেকেছেন কিন্তু তার ছেলেরা কেউ মোদিনে থাকে না কি করে মাদানি হইলো তার নাতিরা কি করে মাদানী হলো তার গোটা বংশ কি করে মাদানি হইলো যারা মোদিনে হজুমরা ছাড়া কোনো কোনো কাজে আসে নি হয়তো হ্যাঁ থাকেও নি হয়তো সবগুলি মাদানি ভারতের একটা বিশাল অংশই আছে হোসেন আহমাদানীর যারা হচ্ছে সবগুলি হচ্ছে মাদানি এরা কোন মাদানি। না এরা হচ্ছে ওদের কাছে আসল মাদানি। আর মোদিনাই চার বছর থেকে কমপক্ষে অথবা তারও বেশি থেকে লেখাপড়া করলো মোদিনার এলম তারা গ্রহণ করলো মোদিনার আকিদা মানহাজ গ্রহণ করলো মোদিনা থেকে ওহির জ্ঞান নিয়ে গেল। মোদিনা থেকে এলমের প্রচার প্রসার করলো তারপরও মাদানি বলে জালমাদানী হয়ে যায় জি এরাই বদ্দিন এরা এদের নাম হচ্ছে বদ্দিন ধর্মিক লোকদেরকে নিয়ে মৌলবাদী দাঁড়িয়ে থাকলে মৌলবাদী ধর্মের কথা বললে মৌলবাদী বাড়িতে এক নেতার বাড়িতে কোন এক নেতার বাড়িতে জি দেশের ঘটনা কোন এক নেতার বাড়িতে একটা ধর্মীয় পুস্তক দেখেছে আর একটা কেন ইসলামিক বই পুথি কেন বোঝা গেছে না জি হ্যাঁ মৌলবাদী তারপরে কট্টরপন্থী হ্যাঁ জঙ্গি ইসলাম মানে জঙ্গিবাদ লাগিয়ে ইসলামের কথা বললেই জঙ্গিবাদ টাকা উপরে কাপড় থাকলে এর জঙ্গি হবে নাহলে টাকা কেন কাপড় যুবক ছেলে 18 বিশ বছর বয়সে দাড়ি দাডি কেন। কেন? হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েসিবত মুসিবত ছোট দাঁড়িয়ে রাখলেও কোন দলে ওই দলের লোক আর বড় দাঁড়িয়ে রাখলেও আর দলের লোক তো যাবে কোন দিকে মমিনা যে হ্যাঁ এই হচ্ছে বেদিনদের চরিত্র তো বেদিন আর বদিনদেরকে ভালো করে চেনে রাখেন এবং কেমের দিনে তাদের পরিণামের কথা শুনে আল্লাহ করছেন এই দুনিয়ার সুখীরা বেদিন আর বদ্দিনা তাদের যেহেতু কি প্রভাব বেশি তাদের জনবল বেশি ভক্ত বেশি মাফিলে লাখ লাখ লোক ঠিক না এই অহংকার আছে না নেই জি হ্যাঁ হ্যাঁ এবং তাদের দলও ভারী সুতরাং আর বাড়িতে দুনিয়ার নামে হোক সবগুলির উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সুখ হাসিল করা আর কিচ্ছু না এ দিন ফালতু মিথ্যা কথা এটা ধোকাবাজি করা কথা বোঝা যাচ্ছে না আল্লাহ আলমত বলছেন যে যারা বলছে যে गेली, एम है क्षमत मानुष कारण गरज तरिया चलातृत्व दिखे बड़ पदे आरोप भवन ठीक है खुब भोग कर भोग करब सूतरा जरा व्याख्या कर, कर, कर स्टेट আর এই স্টেট নেতৃত্ব দখল করাটে হচ্ছে পালন করে তার পাঁচাত্য সলা তদায় করে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করে ইসলাম আহ করার এবং তারপরে অন্যদেরকে এরকম মুসলিম বানাওয়ার চেষ্টা করে উদ্দেশ্য দুনিয়ার নেতৃত্ব না যদি দিনের খেদমত করে কখনো তার উদ্দেশ্য না যে আমরা কোনোদিন ক্ষমতায় যাব আর এই ভোগ বিলাসের সামগ্রীগুলো আমরা পাব বরং আখেরাতে জান্নাত উচ্চ স্থান পাব জি হ্যাঁ শেখালি শেখমিন আবাজ শেখাই বড় বড় আমরা দেশের পরিচালনা করব আর আমরা নেতৃত্ব দেব কখনো না এমন আবদুল্লাহ রহম শুরুতে বলে দিয়েছে মোহাম্মদ মিন সৌদ কে দেখো দেখেন আমাকে আপনি দিনের কাজ করতে দেন আর হুকুম দেশ দেশ পরিচালনা করা আপনাদের কাজ। আমি নেবো না আগেই বলে দিচ্ছি যাতে করে এই চিন্তা না হয় যে কি জানি যখন শক্তিশালী হবে তখন কি না করে আগে থেকে বলে দিচ্ছি যে হুকুম শাসন ক্ষমতা আপনাদের আর আমাকে শুধু দিনের ক্ষেতমের কাজ করতে দেন এই যে কবর মাজার পূজা হচ্ছে আর গাছের পূজা হচ্ছে নারীরা কি গাছকে জড়িয়ে ধরছে সন্তান নেওয়ার জন্য যে গাছে সন্তান দিতে পারবে গাছের সাথে আলিগন করলে এগুলোকে আমাকে উচ্ছেদ করতে দেন এই আরব যুজিরা থেকে বুঝা গেছে না সেজন্য এই দাওয়াতে আল্লাহ বরকত কর দিয়েছেন এই দাওয়াতে আল্লা বরকত দিয়েছে যে যুবকদের কে ধ্বংস করেছে তাদের মগজে ভ্রান্ত ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম কয়েম মানে এটাই কয়েম করা না না যখন তারা বাড়িতে ফিরে আসে এই সুখী লোকেরা দুনিয়ার সুখী লোকেরা ইনকালাবু ফাকে বড়ই প্রফুল্ল তার সাথে ফিরে আসে বড় আনন্দের সাথে আসে নেতা দাপটের সামগ্রীর আর যখন এই মমিন মুসলিমদেরকে ধার্মিক লোকদেরকে দেখে কালু তখন তারা বলে রাস্তাঘাটে ইন্দোন এরা গুমরা এরা হচ্ছে পথভ্রষ্ট এরা হচ্ছে বিভ্রান্ত এসব কথা দল বলে না বলে না বেদিনও বলেছে নিয়ত পড়াটা বেদাত বলবে যে এরা কোথাকার দালাল দিল আমেরিকার দালাল বানিয়ে আপনাকে দিল সৌদি আরবের দালাল বানিয়ে দিল শুধু দালাল না পাঁচাটা গোলাম বানিয়ে দিল আপনাকে হ্যাঁ কথা ওইটাই যে এরা পথভ সব আমরাই জান্নাতি আমরাই হক্কানি আর এরা সব বাতিল ফিরকা সমস্ত রকমের শিরকার বিদাত করে আর একশো তরিকা দিয়ে হক্কানি থাকে একশো ছাব্বিশ তরিকা আবিষ্কার করলো আর নাম হয়ে গেল কি হকানি আর তাদের মিডিয়ার নাম হয়ে গেল আহলে হক মিডিয়া বুঝতে পারছেন তো এরা হলো বদ্দিন এরা হচ্ছে কি বদ্দিন ভালো করে শুনে রাখেন সাবধান হয়ে যান এখনো সাবধান করছি আর তারপরে সেটাকে হকানি মনে করছেন আপনি আল্লাহ হেদায়ত দান করেন আলী ভাফেজির অথচ এই অসৎ লোকদেরকে এই অপরাধীদেরকে এই মমিনদের ওপর আপনার হাফেজিন মানে তাদের ওপর অভিভাবক করে প্রেরণ করা হয়নি অথবা পাহারাদার করে তাদেরকে পাঠানো হয়নি তোমাদেরকে তাদের রাখা হয়েছে। তাদের অভিভাবক করে রাখা হয়েছে তাদের তোমরা হুকুম লাগাবে এই জন্য পাঠিয়েছে তাদের সম্পর্ক তোমরা এই মন্তব্য করবে এই জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে আরে নিজের চরকাইতে আল্লাহ হ্যাঁ নিজের নাসি না শিখো নিজের সংশোধন কর নিজে শিখো অনুসারী তাদেরকে যারা শিরিক বেদাত্ম তাদেরকে দলুন বলেছে বিভিন্ন নামে আখ্যায়িত করেছে তাদেরকে উপহাস করেছে আরে কয়টা লোক তাদের কথা শুনে আর ওরা কি করবে কি আছে তাদের দেশ আমাদের এসব কথা গায়ের জোরে তো বলে নিচ্ছ কেমতের দিনের অপেক্ষা কর। আল্লাহ মাল্লা মানুষ আজকে ওইসব লোকেরা যারা মমিন ইমানদার মিনাল কুফার ইয়াজা কাফের দের নিয়ে হাসাহাসি করবে জান্নাতে চলে যাবে আর এই জাহান্নকে জাহান্ন জ্বলতে দেখবি আর আল্লাহ বলেন সুযোগ দিলাম তোরা একটু হাসে তোর উপর কেমন লাগছে মজা লাগছে তো হ্যাঁ জাহান্নামের আগুন কেমন লাগছে আজাব কেমন লাগছে খুব ভালো লাগছে জি হ্যাঁ মমিন রা সেই হাসবে তারা বসে বসে কাফেরদের অবস্থা দেখতে পাবে যাতে করে আল্লাহর আরো বেশি সুখ্রিয়ায় করে দেখেন সুখী মানুষরা দুঃখী লোক না দেখলে নিজের সুখের অবস্থা বুঝতো না যে কত সুখে আছে আপনি সময় ঘরের কোন এসিতে বসে থাকেন বুঝবেন না যে গ্রীষ্মকালে আল্লাহ কত গড়ে নিয়ামত আপনাকে দিয়ে রেখেছেন অথচ নিয়ম এর ওপর সুস্থামতার নিয়ামত ইমানে ইমান ইসলামের নিয়ামত আর কত ঠিক না এই যে এসিতে আরামে বসে আছেন আপনি যদি বাইরে কোথাও না যান কত গরমে বাইরে মানুষরা কাজ করছে আপনি কিচ্ছু বুঝবেন না এবং আপনার এই নিয়ামতের মূল্যায়ন করবেন না কথা ঠিক না যখন অফিস থেকে বেরিয়ে যাই আর রাস্তাতে দেখি দুপুর বেলা বারোটা একটু সময় অথবা বিকেল চারটার সময় রোদরে ক্লিন করছে রাস্তায়, চেহারা লাল হয়ে হয়ে কালো হয়ে গেছে দেখার পরে তখন নিয়ামতের সুক্রিয়াটা অন্তর থেকে বেরো হয় না জি পাঁচশো টাকা বেতন তারপর টি বয় রুমের মধ্যে আপনি এসি রুমে তাই না আর ওর হয়তো সাতশো আটশো টাকা বেতন টাকা বেতন কিন্তু অনেক সুখে আছে ঠিক না জি তো আলাল আর কেন ধরুন আসন গুলিতে বসে জান্নাতিরা মমিনরা এই জাহান্নামীদেরকে দেখবে আল্লাহ আরো বেশি বেশি সুক্রিয় আদি করবে মানে সব মানে প্রতিদান বদলা সব নে আরবি বলে নেকি যেটা বলছে ফার্সিতে উর্দুতে ওইটা হচ্ছে সবাব এই সবাব থেকে সুব্যবাহ আল্লাহ বলছেন কি বদলা দেওয়া হয়েছে মা কানুন তাদের কি তো কর্মের বদলা কি তারা পেয়েছে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ করবে এই বদ্দিনাতিদেরকে বলবে যে তোমাদেরকে নিয়ে তো খুব উপহাস আঠ করে চলে হেউ করেছিল দুনিয়াতে আজকে এই কাফের তাদের কৃত কর্মের বদলা পেয়েছে তো আজকে এই বেদিন বদিন তাদের কৃত শাস্তি পেয়েছে তো حل سوبال الكفار ما كانوا يفعلون هذا وصلى الله وسلم على محمد وعلى اله